গায়লান ইবনু জারে রহমতুল্লা হতে বর্ণিত আমরা আনাস ইবনু মালিক রাজাহনু এর কাছে গেলে তিনি আমাদের কাছে আনসারদের ঘটনা বর্ণনা করতেন রাবি বলেন আমাকে লক্ষ্য করে তিনি বলতেন তোমার জাতি অমুক দিন অমুক অমুক কাজ করেছে অমুক অমুক দিন অমুক অমুক কাজ করেছে